ইবনু মুসাইয়াব তার পিতা মুসাইয়াবনা করেন তারা ইল কলেমাটি একবার পড়ুন তাহলে আমি আপনার জন্য আল্লাহর নিকট কথা বলতে পারব তখন আবু জাহল ও আব্দুল্লাহ ইবনু আবু উমাইয়া বলল হে আবু তালিব তুমি কি আবদুল মুতালিবের ধর্ম হতে ফিরে যাবে এরা দুজন তার সাথে এ কথাটি বারবার বলতে থাকলো সর্বশেষ আবু তালিব তাদের সাথে যে কথাটি বলল তা হলো আমি আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরেই আছি এ কথার পর নাবি সাল্লা সাল্লাম বললেন আমি আপনার জন্য ক্ষমা চাইতে থাকব যে পর্যন্ত আমাকে আপনার ব্যাপারে নিষেধ করা হয় এ প্রসঙ্গে এই আয়তটি নাজিল হল অর্থাৎ নাবী ও মুমিনদের পক্ষে উচিত নয় যে তারা ক্ষমা প্রার্থনা করবে মুশরিকদের জন্য যদি তারা নিকটাত্মীয় হয় যখন তাদের কাছে এ কথা স্পষ্ট হয়ে গেছে যে তারা জাহান নামি সুরা আত তাওবা আয়াত নম্বর একশো তেরো আরও নাজিল হলো অর্থাৎ আপনি যাকে ভালোবাসেন ইচ্ছে করলেই তাকে হিদায়ত করতে পারবেন না সুরা আল কাসাস আয়াত নম্বর ছাপ্পান্ন